সুম্মা উরিজা বেনা ইলা অতপর আমাদেরকে নিয়ে মেরাজ করা হলো দ্বিতীয় আসমানে জিবরিল্লাম নখ করলেন পারমিশন চাইলেন আসমানের দরজা খোলার জন্য সেটা দায়িত্ব আসেন উনি নখ করছেন উনি বলছেন কে মান্তা আপনি কে কালা জিবরিল তিনি বললেন আমিতো জিবরিলা আরেকজন দেখা যায় আপনার সাথে উনি অনেক মার হাবা ওয়েলকাম স্বাগতম কত উত্তম মেহমান দরদা খুলে দেওয়া হলো ফাফুতে হালানা আমাদের জন্য দরজা খুলে গেল দ্বিতীয় আসমানের ফাইদ আনা ইবাহ খা আলাহ তারপর ওখানে ঢুকেই দেখি যে দুই খালাতো ভাইকে খালাতো ভাই দুইজন কোন দুই খালাতো ভাই মার্শাল আমাদের মধ্যে অনেক অলাভা আছেন আলহামদুলিল্লাহ ইয়াহিয়া আলাহ ইসলাম এবং্লাম দুই খালাতো ভাই তারপরে এই দুইজনকে পরিচয় করিয়ে দিলেন জিবিল্লাম মোহাম্মদ রাসুলাম ঈশা ফ্লাম দুইজনকে আপনি সালাম দেন ফলাম তু আমি সালাম দিলাম ফরাদা দুইজনে জবাব দিলেন জবাব দিয়ে বললেন দুইজনে মার হাবান বিল আহ এ এত নবীকে নেয়েলকাম মারহাবা এবং এত নেই কে মারহাবা আমাদের ভাই আমার অনেক দোয়া করলেন এখন প্রশ্ন আসে সালাম ওনারা দিবেন নবী মোহাম্মদ সাল্লামকে না উনি তাদেরকে সালাম দিবেন এখন দেখা গেল যে উনি তাদেরকে সালাম দিতে জিবিরাম বললেন কিন্তু আমরা তো জানি শানের দিক থেকে দিক থেকে আল্লাহ মকামের দিক থেকে শ্রেষ্ঠকে আখরি নবী মোহাম্মদ তিনি সমস্ত নবীদের লিডার তো বলল ওই দুজনকে সালাম দেন দেখি বলবেন উত্তর দেন ওকে যিনি আগমনকারী তিনি আগে সালাম দিবেন এই বাবা যখন ঘরে ঢুকে ছোট্ট বাচ্চাদেরকে কে আগে সালাম দিবে বাবা সাল্লাম দিবেন আমরা আমল করি থেকে শিক্ষা পেলাম তো একটা কারণ বলেছেন রাইট কারণ বলেছেন হ্যাঁ থ্যাংক ইউ মাসা আল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট পাস দুইটাই রাইট আনসার হয়ে গেছে ওনারা বয়স হচ্ছে সিনিয়র মুরব্বী মুরব্বির সম্মান আছে এখন যদি কেউ হয় মুরব্বির ছেলে মেয়ে নাতি নাতিন ভাই ভাতিজা ওরা বড় কিছু হয়ে গেছে কিন্তু চাচা বাবা দাদা মুরব্বী যারা আছেন মামা তারাও এত বড় কিছু হন নাই কিন্তু আল্লাহ তালা এই বয়স দিক থেকে সিনিয়রিটি তাদেরকে দান করেছেন আপনি তাদের নাতি হতে পারেন আপনি তাদের ভাতিজা হতে পারেন কিন্তু তাদেরকে আপনি ওই সম্মানটা দিতে হবে এখানে আমরা এই লেশন পাচ্ছি কিনা আর কথাবার্তা দোয়া টোয়া করে দিয়েছেন এখানে কোন দৃশ্য আর আসে নাই অতপর ওনারা তৃতীয় আসমানে রানা হয়ে গেলেন হয়তো আরো কিছু ছিল কিন্তু রেওয়ায়তে এর চেয়ে বেশি কিছু পাওয়া যায়নি অতপর আমাদেরকে নিয়ে যাওয়া হলো তৃতীয় আসমানেই প্রশ্ন কে মোহাম্মদ ওনাকে নব্ব দেওয়া হয়ে গেছে অলরেডি ওকে নাম মেজি উজা কত উত্তম মেহমান এসেছেন আমাদের এই আসমানে ওয়েলকাম করে খুলে দিলেন খোলা হলো খোলেই দেখি যে ফাইদা আনাবে ইউসু আলাই আছেন সেখানে ইউসুফুল পরিচয় করে দিলেন হাউসে এই তুই উনি ইউসুফ আল্লাহাম সালাম দিলনাকে আলাইহি ফারদাম আমি সালাম দিলাম তিনি সাল্লামের জবাব দিলেন অতবার কথা এত আমাদের এক ভাই নবী আপনাকে ওয়েলকাম আমাদের অত্যন্ত নেককার নবী আপনি শানদার নবী আপনাকে ওয়েলকাম আমার জন্য অনেক দ্রা করলেন নবীমিস মন্তব্য করলেন ফুয়া কাজিয়া সাত হসন ওনাকে দেখে আমি অভিভূত হয়ে গেলাম মনে হয় সমস্ত দুনিয়ার সৌন্দর্য অর্ধেক একলাই ওনাকে দেওয়া হয়েছে দুনিয়ার যত সুন্দর নারী পুরুষ আছে সবাই মনে হয় যেন অর্ধেক ভাগ করে পেয়েছে সুন্দরগুলো আর একাই উনি মনে দিলেন গোটা অর্ধেক সৌন্দর্য পেয়ে গেছেন এখানে আর বেশি কিছু পাওয়া যায়নি কি হলো না হলো পরে চলে যাচ্ছেন ওনারা চতুর্থ আসমানে হলো কে জবাব দিলেন জিবরির সাথে কি মোহাম্মদ সাল্লাম দাদা খোলা হলো ওয়েলকাম করা হলো তারপরে খোলার পরে দেখি ফাইদা আনা আলি ইসাল্লাম ইদরিস্লাম দেখি যে দাঁড়িয়ে যাচ্ছেন সেখানে তিনি পরিচয় করে দিলেন আমাকে সালাম দেন আমি করলেন ওয়েলকাম করলেন অনেক দোয়া করলেন আমার জন্য নবী ইম সাল্লাহ সাল্লাম বেশি কিছু মন্তব্য করলেন না শুধু কোরআনের একটা আয়াতের একটি অংশ ইদরিস্লামের সম্পর্কে যেটা কোরআন এসেছে যে উনি কোন আকাশে আছেন চতুর্থ আকাশে ওয়ারাফা না হুম আলিয়া আমি তাকে অনেক উঁচু পজিশনে উঠিয়ে নিয়েছিলাম তো তিনি প্রথম আসমানে দ্বিতীয় তৃতীয় নয় তিনি চতুর্থ আসমানে বেশ উপরেই আছেন এর আয় থেকে অংশটুকুকে তিনি কোট করলেন এখানে শেষ এরপরে হলো পঞ্চম আসমানের দিকে রওনা অতবার সেখানে একই প্রশ্ন নকা পরে কে জিবরিল কে সাথে দেখা হলো কার সাথে নবী হারুন সাথে। তিনি পরিচয় করে দিলেন ওনাকে সালাম দেন আমি সালাম দিলাম তিনি আমাকে জবাব দিলেন এবং তিনি আমার জন্য অনেক দোয়া করলেন কোন রেওয়াতে এসছে তিনি বলেছেন যে কেমন দেখা যায় যাচ্ছিল হারুনার সঙ্গে দেখতে তিনি এমন একজন পৌর মানুষ পৌরত্বে পৌঁছেছেন পৌঁছেছেন ওনার মাথা চুল এবং দাড়ি সাদা আর এত সুন্দর লাগছে নাকি। এইরকম বৃদ্ধ মানুষ আমি আর দেখিনি ফাকুল তুমান হায়দাই ইয়ার জীবনে আমি বললাম কে আর লোকটি এত সুন্দর দেখা যায় তিনি বললেন হাদাল আল ফি কৌমিহি হারুন আলাই সালাম উনি ওনার কমের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন হারুন আলাই এতে বোঝা গেল লোকেরা হারুন আলাহ সাল্লামকে বেশি পছন্দ করেছেন মোসা আল্লাহ তুলনা কারণ উনি একটু নরম তবুয়েতে ছিলেন আর মোসা আল্লাহ একটি জালালি তবুয়েতে ছিলেন তো ওনার জনপ্রিয়তা একটি বেশি ছিল কিন্তু আল্লাহ তালা কাছে কিন্তু মানুষ কোনো সময় এটা হতে পারে আচ্ছা তো একই কথা হয়ে গেল সালাম কালাম পরে সেখান থেকে তিনি চলে আসলেন দোয়া করে দিলেন এরপরে চলে আসলেন তিনি ষষ্ঠ আসমানে ওইখানে দেখা হলো এবারে সালাম দিলাম তিনি জবাব দিলেন এরপরে আমাকে ওয়েলকাম করলেন আহ আমার জন্য অনেক দোয়া করলেন মুসা সালামকে দেখতে কেমন ছিলেন নবী করিম সাল্লাহিসাম মেয়েরা থেকে এসে বললেন দেখতে মনে হলো আবার ওখানে গেলেন কেমনে রহমতুল্লাহ এটা তো আলিমুল গাইব আল্লাহ রাবুল আলমীর কাছে কুদরত আমরা দুনিয়ার সীমাবদ্ধতা দিয়ে হিসাব করলে হবে নাকি আমার আল্লাহর কাছে কোন তারপরে মনে হল যে আদম ওনাকে আদম মার্কা দেখা হয়েছে আদম শব্দের অর্থ কি জানেন আদম শব্দের অর্থ হলো তামাটের রং তামার রং চেনে তামা আছে না ধাতুর এই এই তামার মতো মত গায়ের রংটা মানে একটুখানি কি বলা যায় এটাকে বাদামি রংসুলিটলি একেবারে সাদাও না আবার কালো না একটু তামাটে রং বাদামি রঙ আর ওনাকে বেশ লম্বা মানে হলো গঠনের দিক থেকে যা আহ শরীরটা ভালোই মানে বডি ওয়েল বিল্ড মাসাল বিল্ড বডি একেবারে খুব মাসল টাসল দেখা যায় সোজা কথা মাসাল মাসাল যারা আছেন তারা যাই হোক একটা থাপ্পড় দিয়েছিলেন বোধ হয় কৃফতি এটাকে ঘটনা সেখানে মানে হেভি ভেরি হেভি হম তো তারপরে তিনি বললেন কান্না হুমিন রেজা লে আ মনে হলো শানু আর কবিলা আরব দেশের একটা কবিলা আছে একটা অঞ্চলে বসবাস করে তারা তাদের চেহারার এক ধরনের মিল আছে দেখলে বোঝা যায় সানু আর কবিলার লোক মনে হলো ওনাকে দেখতে শানু আর কবিলার লোকের মতো দেখা গেল তো আমি যখন ওনাকে পাস করে চলে আসছি আপনার সপ্তম আসনের দিকে আমি খেয়াল করলাম পিছনের দিকে তাকিয়ে যে উনি কাঁদছেন কাঁদলেন তো ওনাকে বলা হলো মা ইউবকিকে কাঁদলেন কেন আব কি এই জন্য যে আমার পরে যে যুবককে যে ইয়ং মানুষকে নবী করে পাঠানো হয়েছে নবী মোহাম্মদ ইঙ্গিত করে যে উনার এত বেশি অংশ জান্নাতে যাবে আমার উম্মত সেই তুলনাতে কিছুই না এটা চিন্তা করে আমার কান্না আসলো এখন এইটা কি উনি হিংসা করছেন নাকি হিংসা না এক নম্বরে জায়গায় আসেন ওখানে কি আর হিংসা আছে নাকি হিংসা জায়গাতে পচা দুনিয়ার মধ্যে যেটা জন্য আমরা ওখানে এই সমাজে হিংসা নাই তিনি কাঁদছেন এই জন্য যে ওনার উম্মতের কিসমত কত খারাপ তারা বিগেস্ট নাম্বার হবে আর উনি নবী মুসা আল্লাহ উম্মতের কপাল এত খারাপ ওদেরকে যতবার ঠিক করতে চান ততবার খালি ওরা উল্টো পাল্টাই করে ওদের দুঃখে এরপরে তিনি রওনা করে দিলেন সপ্ত আসমানে শেষ আসমানেই প্রশ্ন দরজা করেন জিজ্ঞাসা করা হলো কে হাতে তারপরে খোলা হলো খোলা হওয়ার দেখলেন ফাইদা আনা ইব্রাহিম আলহিসে দেখা হয়ে গেল তিনি কোন হালতে আছেন বাইতের মোসনেদানের দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এরকম করে বসা আছে বাইতুল মা ঘর। আমাদের কাবাজ এখানে পৃথিবীতে আছে এই বরাবর উপরে ফেরস্তাদের এবাদত করার জন্য সপ্তম আসমানের মধ্যে এরকম একটা ঘর আছে এই ঘরে প্রতিদিন করতে করতে আসেন আসেন তাওয়াফ আর কোনদিন তাদের রোটা আর হয় না নতুন ঘুরে ঘুরে আসতে থাকেন এই এবাদতের জায়গায় তিনি বসে আছেন তো তখন তিনি উনি ওখানে বসা কেন কারণ ওনাকে দিয়ে আল্লাহ তালা জমিনে একটা কাজ করিয়েছেন সেটা কোনটা ঘর তৈরি করেছেন আল্লাহ তালা ওইটার ঘরের পাশে ওই রকম ঘরের প্রতিচ্ছবি তার চেয়ে আরো ভালো যেটা উপরে আসে গিয়েছেন যে এই ঘর কে তৈরি করতে কষ্ট হয়েছে পাহাড় কেটে কেটে পাথর করে নিয়ে আসছে হয়েছে। আর কি ত্যাগ কোরবানি করতেছে নিজের কলিজার টুকরা সন্তানকে এখানে রেখে বিবি কে রেখে চলে যেতে হয়েছে তো এই জন্য আল্লাহ তালা ওনাকে হাইয়েস্ট লেভেলে জায়গা দিয়েছেন এবং ওই কাবার উপরে যে আল্লাহর ঘর ইবাদত করার সেইখানের পাশেই ওনাকে টাকা দিয়ে দিয়েছেন তো আমাকে পরিচয় করে দিয়ে বলেন সালাম দেন আমি সালাম দিলেন তিনি দোয়া করলেন ওনা দোয়াটা একটু ডিফারেন্ট মানে ওয়েলকাম ডিফারেন্ট তিনি বললেন আমার নেককার সন্তানকে শুভাগমন এবং নবী কে শুভাগমন ওনা সন্তান কেন গোষ্ঠী থেকে আসছে আরো দেশে নিজের ছেলেকেও ছেলে বলে নাতি কেও ছেলে বলে নাতির নাতি সবগুলো ছেলে মেয়ে উপরে বাবাকে যেমন দাদা দত্তা সবগুলো বাবা এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন কোন কোন হাদিফে যে আমার বাবা ইব্রাহিমের সঙ্গে দেখা হয়েছিল মেয়েরা আজ তিনি বাবা বলে অ্যাড্রেস করেছে। তো একটু রেয়াতে আসছেন যে তিনি সেখানে অনেক কথাবার্তা কিছু হলো একটা কথায় রেওয়াজ দেখা হলো আমার উম্মত কে আপনার আপনার উম্মত আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবেন আখবের হুম আন্নাল জান্ন আর তাদেরকে খবর দেন যে জান্নাতের মাটি অত্যন্ত উর্বর খুবই ভালো মাটি মা জান্নাতের পানি সুমিষ্ট এবং খুবই মানে সার আছে ওই পানির মধ্যে ও আন্না হাটি আনুন জান্নাতের ভূমিটা বর্তমানে একটু মালভূমির মতো পর্বতের উপরে খুব উঁচু সমতল ভূমি আর যত বেশি গাছ লাগানো যায় বলতেন বলবেন তাদের এই জান্নাতের যে ভূমি আছে বাগান গুলো হচ্ছে এটা তাদের আমলের মাধ্যমে ইয়ারবামিন তো আমাদের জান্নাতের আমল তৈরি হচ্ছে কিন্তু এখন বাগান বনছে আমাদের আমল দ্বারা জেরা সোফায় আলহামদুলিল্লাহ জান্নাতের বেশি করে ফল লাগে ফল গাছ লাগে বাগান ফলতে থাকে কোনটা আকবর এখন উনি আমাদেরকে সালাম পাঠাইছেন এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে ওনাকে সালাম পাঠানোর জন্য আত্মাহের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ওনার নামটা ইবাহিমের তিনি আমাদেরকে সালাম দিয়েছেন ওনার প্রসঙ্গটা নবী করিমাল সালামের প্রসঙ্গে কোরআন নামাজের ভিতরে আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছেন এখন প্রশ্ন আসে যে এই নবীদের সঙ্গে বিভিন্ন আসমানে ওনাকে দেখা কারণের উদ্দেশ্য কি ছিল আর কয়েকজন নবীর সঙ্গে দেখা হয়েছে কোন কোন নবী দেখিবার প্রথম আসমানে আদম আলা আসমানে ইসা আলামাম এবং ইয়াহে ইসলাম তৃতীয় আসমানে ইসা আলাইসলাম চতুর্থ আসমানে ইসলিস পঞ্চম আসমানে হারুমুল আলাহিসাম ষষ্ঠ আসমানে আর সপ্তম আসমানে দেখা হলো না কেন আর বাকি নবীরা থাকেন বা কোন জায়গায় দেখা হইলো তো সালাম দুজনের সঙ্গে দুই জন একসঙ্গে তো এখন এক নম্বর হলো যে বিভিন্ন ওলামায় কেন বলে ওনাদের নবুয়তের সময় যে সমস্ত দৃশ্যগুলো যে সমস্ত ঘটনাগুলো যে সমস্ত চ্যালেঞ্জগুলো এসেছিল এগুলো সবগুলো নবী মোহাম্মদার সঙ্গে ফেস করতে হবে ওনারা বুঝিয়েছেন অনেক কথাবার্তা হয়েছে সবগুলো কিন্তু আসে নাই এই যে আমাদের কাছে বর্ণনা এসেছে সব খবর আসছে নাকি অনেক কিছু কথাবার্তা হয়েছে সবাই বুঝিয়েছে দেখেন আমরা নবুতের দায়িত্ব পালন করতে কি এইরকম পরিস্থিতি মোকাবিলা করেছি আমাদের এরকম হয়েছে তো আল্লাহ তালা ওনাকে নিয়ে গেছেন মনে খুব কষ্ট এসে যেত যে সবারতে তো সবাইকে পরীক্ষা দিতে হয়েছে আর ওনারা যেভাবে পার করে এসেছেন তোমাকেও পার হতে হবে এই একটা উদ্দেশ্য ছিল যে ওনাদের যেগুলো যেগুলো কে সবার সঙ্গে দিয়ে তো আল্লাহ তালা মানে অনেক নাম্বার আছে নবীদের নাম্বার তো অনেক বেশি শত শত হাজার হাজার হতে পারে তার চেয়ে লাখেও দিতে পারে এটা ক্লিয়ার কাট কোনো নাম্বার তো নাই আমাদের দেশে যেটা বলে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার এরকম কোন সহি কোনো হাদিস নাই একদম টু দা পয়েন্ট কিন্তু সহি হাদিস না এটা একটা আছে রেওয়াজ আছে এত মজবুত না কিন্তু নবীদের সংখ্যা আসলে অনেক ছিল তো সবাইকে হয়তো আরো হয়তো দেখা হতেও পারে কিন্তু উনি যে কেন নাম মেনশন করেছেন এগুলো ছাড়া তার আমাদের জানার উপায় নাই আর এই এই নবীদের সঙ্গে ওনার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আল্লাহ মিটিং এর ব্যবস্থা করেছেন তাহলে আরো নবীরা দেখা হয়েছে কিন্তু হয়নি হতে পারে যদি সবার সঙ্গে নামাজের সময় দেখা হয়েছে বাইত আল মাকদেশের মধ্যে কিন্তু স্পেশাল অভিজ্ঞতার বিনিময় কয়েকজন সাথে হয়েছে তার কেন হয়েছে যাতে উনি এই এক্সপিরিয়েন্স নিয়ে এসে নবত দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি নলেজ গেইন করেন অভিজ্ঞতা গেইন করেন এই কারণে এভাবে করে যখন উনি সপ্তম আসমানে চলে গেলেন তারপরে কি হল সপ্তম আসমানের পরে হচ্ছে অথবা সপ্তমাসমান থেকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো এবং সেই জানলাতে গিয়ে আমি দেখি যে সেখানে যে প্যালেস গুলো প্যাভিলিয়ন গুলো রাজপ্রাসাদ গুলো নির্মাণ করা হয়েছে খুব উঁচু উঁচু গম্বুজওয়ালা মিনার মানে বড় গম্বুজওয়ালা এবং সেগুলো গম্বুজগুলো গুলো মণি মুক্তার তৈরি এবং মাটিগুলো গুলো ফ্লোরটা হচ্ছে মেসকের তৈরি মাস্কের তৈরি অতপর আমি জান্নাতে দেখতে পেলাম বেআার ইন মিন মন গাই এমন পানি দেখলাম এমন পানির ফোয়ারা নহর দেখলাম যে এত পরিষ্কার পরিচ্ছন্ন একটু ময়লা আবর্জনা কিচ্ছু নাই ফ্রেশ পানি ও আনহার মিন আর আরেকটা নহর দেখতে পেলাম দুধের নহর এবং এর স্বাদ কখনো নষ্ট হয় না এবার ফ্রেশ সতেজ সর্বদা তাজা দুধ দুধ যদি অনেকদিন এভাবে ঢেলে রাখা হয় দুধের নদী এখানে অনেকগুলো কয়েক টন দুধ এনে সাপ্লাই দেওয়া হয় কতক্ষণ তাজা থাকবে নষ্ট হয়ে যাবে পচে যাবে দুর্গন্ধ সৃষ্টি হবে ময়লা লেগে যাবে এইগুলো কিছু না এই নহর চলছে দুধের সময় তাজা থাকছে ওহান হার মিন্দা তেলের সারবিন আরেকটি নহর দেখলাম মদের নহর জাননাতেও মদ আছে কিন্তু এই মদ হারা হালাল মদ যে মদের মধ্যে নিশা নাই যে নিশা আকলকে ঢেকে ফেলে এরকম না ক্লিন একটা ড্রিঙ্ক এর মতো মদ ও আনহারি মানে আসালিম মুসাফা আবার আরেকটি নহর দেখলাম পানি নদীর মতো ফোয়ার মতো সেটা হচ্ছে একদম খাঁটি মধুর নহর তাহলে কয়টা নহর চারটা নহর পানির সুমিষ্ট সুপিয় পানি দুধ মদ এবং মধু মান আর বিভিন্ন রকমের ফল ফলা দিয়ে দেখলাম রুম্মান অর্থ হচ্ছে ডালিম অথবা বেদানা কেউ কেউ বলে সেগুলোর সাইজ এত বড় এক একটা বালতির পরিমাণ বড় বালতিতে আর কুয়া থেকে পানি উঠাতেন চামড়ার বালতি বেশ বড় সাইজ ছিল এত বালতির সাইজ এত বড় আনার অথবা বেদানা অথবা আনা বেতরিন কাল বা তিহা আর কিছু পাখি দেখলাম পাখির সাইজ তো মশাল একেবারে উঁটের মত সাইজ কিন্তু উঠতে পারে কয়েকটি জিনিস বলেই বললেন যে সেখানে আল্লাহ তালা এত কিছু তৈরি করে রেখেছেন তার নিক বান্ধাদের জন্য তারা জান্নাতি হবে যা কোন চোখ কোনদিন দেখেনি কোন কান যার বর্ণনা কোনোদিন শুনেনি এটা কোন অন্তর কোনদিন কল্পনা করে ও আঁচ করতে পারেনি এরপরে নবী করি ইম সাল্লাম গেলেন নাহারুল কাো এই কাউসার হাউদে কাউসার দেখানো হলো বাইনামা আনা আসির ফিল জানা আমি জান্নাতে ঘুরে ঘুরে দেখতে দেখছি বিভিন্ন জিনিস আমাকে দেখানো হচ্ছে জিবরি আলাম ওনার গাইড ওয়াঈদ আনা ফুণ একটি নহরের সামনে আমাকে নিয়ে আসলেন দুই পাশে দুইটা তীর সোনার তৈরি তীর মাটির তীর নদীর তীরে দুই পাশ সোনা দিয়ে সোনার তীর উমজ রাহু আলাদে আর এ নিচে দিয়ে যে প্রবাহিত যেগুলো হয় এগুলো হচ্ছে সব মণিমুক্ত এগুলোর উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে এই নহর আর সেই সেগুলো পানি এত উজ্জ্বল রঙে ও অন্য রেয় এসছে আতাই তো আল্লাহরিনেবাবুল মুজাউফান যে এ দুই পাশের কি আছে এরকম করে প্যাভিলিয়নের মতো হলের মতো মত গম্বু জালা দুই পাশে মানুষের দাঁড়ানোর থাকার বসার ব্যবস্থা আছে যাতে ওনার উম্ম যখন খেতে যাবে রোদে কষ্ট না পায় সেখানে তাদের দুই পাশে এরকম করে সুন্দর করে রেস্ট হাউদের মতো মত বানানো আছে তিনি বললেন আমি এটা দেখে অভিভূত হয়ে গেলাম এত সুন্দর নহর তো কখনো দেখিনি আমি হাত দিয়ে একটু হাত দিলাম পানি ধরার জন্য এত সুগন্ধ আসছে একদম মিসক্ধ পানি থেকে আসছে কুলতু মা হা দা ইয়ে জিব্রিল আমি বললাম জিব্রিল এটা কি কি নহর কি ধরনের এটা হচ্ছে ওই কাউর যেটা আল্লাহ তিনি আপনাকে কাউর দান করেছেন তারলেন তিনি একটি সুন্দরী মেয়ে সুন্দরী মেয়েটিকে দেখলেন যে খুব খুব যুবতী সুন্দরী একটি মেয়ে তুহা লিমান আন্তি আমি জিজ্ঞেস করলাম তুমি কার স্ত্রী কার ওখা আবাত নিমিনার আই তুহা তাকে তখন দেখলাম আমার কাছে খুবই সুন্দর লাগলো কিন্তু এই সুন্দর মধ্যে কোন নাপাকি কিছু নাই হারাম কিছু তিনি জান্নাতে আসেন এটা দেখার মধ্যে কোন দুনিয়ার দৃষ্টিতে আরেক সুন্দরী মেয়েদিকে তাকানো নিষেধ তিনি সেটা অ্যাভয়েড করেছেন কিন্তু জাননাতে ওই নিষেধাজ্ঞার হুকুম শরীয়ত ওইটা নাই কাদের সেটা তিনি তাকালেন যে খুব সুন্দর কার পিবি কে তোমার স্বামী হবে ফা তুলে যাই দেবিনা রেখা যে আমি যাই দেবেন হারে তার স্ত্রী হব তিনি দুনিয়াতে এসে যাই দেবেন হারে থাকে সুসংবাদ দিলেন তোমার স্ত্রী খুব সুন্দরী তোমার ইন্ত হাঁটছেন চলছেন আবার দেখেন আমি আমার আশেপাশে খালি দেখি যে একরকম খসখসে আওয়াজ পাওয়া যায় আমি বললাম যে বিশোর খসখসে আওয়াজ পাই কে যেন নড়াচড়া করে কারো পায়ের শব্দ হয় তিনি বললেন হ্যা দা বেলাল আপনার তিনি যখন মেরাজ থেকে ফেরত আসলেন মেরাজের খবর দিয়েছিলেন তিনি বললেন শোনো বেলাল তো কামিয়াব হয়ে গেছে তার আওয়াজ পেলাম আমি জানি আমার আশেপাশে বেলাল হলেন মুয়েশিয়ায় কি বলে জানেন বেলাল ইমামকে ইমাম ঠিকই বলে কিন্তু মুখানকে বলে বেলাল তো বেলাল হচ্ছেন নবী করিমসাল্ মহাদুদ্দিন ওকে তো কোনো রেওয়ায়তে আসছে তিনি এসে বেলালকে বললেন বেলাল শোনো হাতদের আরজা আমালিনিসামে মানফত বেলাল থেকে তুমি ইসলাম কবুল করার পরে সবচেয়ে বেশি ফায়দা হয় তোমার এমন কোন আমলটা তুমি বেশি করে করেছো বলবে তো কোন আমলটা তুমি মনে কর বেশি করে করেছো ইসলামে ঢুকার পরে ইসলামে তু লাই খাস না লাইনিয়া দইয়া ফিল না আমি গত রাত্রে যখন মেয়েরাজ এসিলাম আমার সামনে তোমার স্যান্ডেল এর নয় পাচ্ছিলাম তোমার চপার আওয়াজ পাচ্ছিলাম কি আমল তোমাকে সেখানে নিয়ে গেল জবাব দেন মা আমিল তো আমল আনফিলাম আমি সবচেয়ে মনে হয় আমার এই আমলটাকে বেশি এম সাথে পালন করেছি ইসলাম কবুল করার পরে যখনই আমি উজু করতাম ভালো করে উজু করে পারি কিছু তাহিয়াতজু নামাজ পড়ে নিতাম একটু নকল পড়ে ফেলতামতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিতেন তাহলে এই আমলটাই ওনাকে জাননাতে নেওয়ার জন্য বিরাট ভূমিকা পালন করেছে এই হাদিসে অনেক শিক্ষা নিয়ে বিষয় আছে বেলালের মধ্যে হচ্ছে তাহলে এই হাজি কি শিক্ষা পাওয়া গেলে বলেন তো অর্জু করা অনেক ফজিলতের আমল ল মোমেন ছাড়া কেউ অর্জুর হালতে থাকবে না বলে উজু করছি এখন তো বেড়ে গেছে বাতাস টাতাস আসছে ওজু চলে গেছি এখানে আবার করতে হবে নাকি এইটা না গেলেই উজু করা হয়ে গেছে আপনি কাজে চলে গেছেন হ্যাঁ টয়লেটে আর করতে আর করা লাগবে না এই মুহুর্তে হয়তো টয়লেটে গেলে আবার উজু করে নিলেন এইভাবে করে অজুর হালতে থাকার গুরুত্ব আসলো দুই নম্বরে আসলো যে যদি অজু করে তাহিয়াত মাসিদ পড়া যায় আর কিছু নকল পড়া যায় তাহলে এটাও খুব ফজিলতের আমল এরপরে সুম্ম উতিন খামরিন ও ইনা ইমিন আসাল অতপর আমার সামনে কয়েকটি পাত্র নিয়ে আসা হলো একটা পাত্রের মধ্যে আছে কাপ বা গ্লাস মধ্যে আছে মদ আরেকটা পাত্রে আছে দুধ আর একটা পাত্রে আছে মধু আমাকে ড্রিঙ্ক অফার করা হলো যেহেতু আমি ডানির মধ্যে আসি তৃষ্ণা লেগে গেছে তা আমাকে ড্রিঙ্ক অফার করা হলো তা আমি ড্রিঙ্ক দিনের থেকে চুজ করলাম কোনটা আখাসুল্লা দিফি হেল আমি দুধটা রিসিভ করলাম দুধটা গ্রহণ করলাম দুধের পাত্র থেকে পান করলাম ফাঁসারেফ তো জিবরিল আলসালাম আমাকে বললেন হিয়াল হিয়ালেতরাতি উম্মাতুকা আপনি ঠিকটাই চুজ করেছেন এটাই ফেতর এটাই মানুষের ন্যাচারের কাছে আপনার উম্মতের জন্য এটাই দরকার কারণ পানির পরে আসলে মোর ক্লোজ ড্রিঙ্ক কিন্তু দুধ এটা ন্যাচারাল আরব দেশের লোকেরা কিন্তু প্রায় তারা দুধ খেতেন ড্রিঙ্ক হিসাবে তখন দুধই প্রচলার দিয়েছিল ওটা খাবারও হতো দুধও হতো ড্রিঙ্ক হতো সব একসঙ্গে আর এখন কেউ যদি মধু খায় মধু খাই তো আরো পিপাসা লাগবে তাই না এটা বেশি খাওয়া যায় নাকি মধু কদ্দুর খাওয়া যাবে বেশি খাইলে আরেক সমস্যা পেটটা ছুটবে হ্যাঁ এরপরে মদ খাইলেও দেখা গেলো যে হালাল মদ যদিও তো সেটা খাইলে দেখা গেলো যে অনেক সময় আবার পানি খাওয়া হলো না কিন্তু দুধ খাইলে কিন্তু পিপাসা মিটে যায় দুধের মধ্যে আল্লাহ তালা এত কিছু রেখেছেন বিজ্ঞানীরা বলে যে দুধের মধ্যে সমস্ত নিউট্রিশন আছে খাবারের যত উপাদান দরকার সবগুলো দুধের মধ্যে আছে এরপরে নবী করিম সালাম গেলেন সিদ্দর মুন তাহার দিকে যে আমাকে জিবলাম নিয়ে গেলেন সেদরাতুল মুন তাহা সেটা কোন জায়গায় ফক আসামাওয়াত সপ্ত আসমানের উপরে সাত আসমানের আরো উপরে হাত্তা ইনতা যেতে যেতে আমাকে তিনি স্টপ করলেন সিদ্ধুল মুন্তাহা তাহা অর্থ কি জিনিসটা কি বড়ই বড়ই গাছ আল মুন শেষ শেষ বড়ই গাছ কিসের কারণে শেষ সেটা হচ্ছে সাজারাতুল নবাক এটা হলো বড়ই গাছ দুনিয়ার বড়ই গাছ না ওটা আরেক বড়ই গাছ আসলে জান্ন যত নহরের কথা শুনলেন সবগুলো সিদ্ধাহার গোড়া থেকে সাপ্লাই হয় উৎস সমস্ত নহরের উৎস হচ্ছে সিদ্ধার্থুল মন্তহা ওয়াহিয়া আন ইয়ামিন আর সেটা আরসের ডান দিকে একেবারে আল্লাহর আরসের কাছে সেম লেভেলের ডান দিকে অসম সিদ্ধা কেন তাদের সবার জ্ঞান এবং বিচরণ ওখানে শেষ তারপরে তাদের কোন অ্যাক্সেস নাই যেতে পারবে না জানে কি আছে তার পিছনে এই জন্য শেষ বরই গাছ মখলুকের বিচারন ওখানে শেষ ও আল্লাহ ছাড়া আর কেউ জানে না ওখানে নিয়ে যাওয়া হলো তো আমি দেখলাম ফাইদা নব কুহা কান্না হাজার তার বরই গাছের কথা বললাম বরই কুল বরই যেটা বলেন এই কত রং বেরঙ্গের নূরের ঝলক কাছের মধ্যে চলছে আমি আমি মানে ধরে রাখতে পারিনি আমার ধারণ করতে কষ্ট হয়েছে যে কত রকমের ঝলক নূরের এবং রঙের সেখানে আছে কত বাহারি রং তিনি বললেন কোন সৃষ্টির পক্ষে সম্ভব নয় ওই বড়ই গাছের সৌন্দর্য বর্ণনা করা আমি পারব না তোমাদেরকে বর্ণনা করতে জিবরি আলসালাম সেখানে বললেন হ্যা এখানেই। সিদ্ধুল মুন তাহা এখানে আমার শেষ আর আমি যেতে পারবো না ফেরাজ তাদের শেষ হয়ে যায় এরপরে এখন আসলো নবীম সালাম ওখানে জিবরি আলাহ সাল্লামকে আরেকবার দেখলেন ওনার আসল সুরাতে উনিতে এত এতক্ষণ এতদিন মানুষের সূরাতে আসা যাওয়া করেন তো ওখানে তিনি দেখলেন কাপড় পরা তিনি লাহ মিয়াচি জেনা ছয় শাখা কুল্লু জেনা হিন মিনহা কাদ সাদ একটি পাখা গোটা দিগন্ত কাবার করে ফেলেছে এই দ্বিতীয়বার দেখলেন এর প্রথমবার দেখেছিলেন এক পর্যায়ে সেটা হলো যখন তিনি হেরা গুহা থেকে নামছেন নামা অবস্থায় দেখেছিলেন সেটা দেখে তিনি বেহনশাই পড়ে গেলেন কিন্তু এখানে বেহমশ্রী পড়ে এখানে তিনি দুনিয়ার উপরে একটু সেফ জায়গায় আছেন তো এই কথা কোরআনে পাকেছেন বাজাউদিন তিনি নিশ্চয়ই তিনি তাকে আবার দেখেছেন জিবরিলামকে দ্বিতীয়বার সেই মেয়েরাজ গিয়ে তাহার জায়গায় ওইখানে আর যার পাশে হলো জান্নাতুল মাদরা তখন সেই বড়ই গাছটি যে কি তাকে ঢেকে ফেলেছিল আল্লাহ নূরের তাজাল্লির খেলা চলছিল সেই গাছের মধ্যে এ সেটা তিনি তখন দেখছিলেন তিনি যে দেখেছেন তিনি যা দেখেছেন যেটা এসে তোমাদেরকে বলেন তিনি ঠিকই দেখেছেন তিনি সেটা ওনার দৃষ্টি ওনার চোখ কখনো আহ ওনাকে খেয়ানত করেনি চোখ কোন রং কিছু দেখেনি তিনি উল্টাপাল্টা কিছু দেখেনি তিনি ঠিকই দেখেছেন তোমার চোখ উল্টাপাল্টা কিছু দেখেনি আর ওই জায়গায় মিরাকল অনেক কিছু তিনি দেখেছেন আল্লাহ তালা নেওয়ার সময় তো বলেছেন কেন নিয়ে যাচ্ছেন সেখানে লিনরিয়াহ আয়া আমি তাকে মেয়েরাজে নিয়ে যাচ্ছি ইসরাই নিয়ে কেন আমার সৃষ্টি নিদর্শনের আমার কুদরত অনেক কিছু ওনাকে দেখাতে তাই তিনি দেখিয়েছেন জাহ্নাত দেখিয়েছেন জাহ্নান দেখিয়েছেন জিবরি সালামকে সরিয়ে দেখিয়েছেন দেখা করিয়েছেন এসব আল্লাহ তালা কুদরতের নিদর্শন দেখিয়েছেন আর সারাদ আল্লাহ তালা আহ বলেন যে আমি নবী কারিম সাল্ল সাল্লামকে বললাম ওকে ওকে মাসরুখ মাসরুখ তাবে তিনি বলেন আমি আয়সা রাজ্য ছিলাম আর জিজ্ঞেস করলাম যে আল্লাহ বলেছেন ওই যে ওহিনাজির পরে পূর্ব দিগন্তে পরিষ্কার তাকে দেখেছেন ওক আহ নাজ আর আবার বললেন আল্লাহ কোরআনের মধ্যে যে তিনি তাকে দেখেছেন দ্বিতীয়বার আবার দেখেছেন এটা তারা কি বোঝানো হয়েছে এই দুই আয়াতের মধ্যে তখন মা এসব জবাব দিলেন হাউ আলু হাদ উমা আল্লাহ রাসুল্লাহ আনহা হাউল উম্মা এই উম্মতের প্রথম ব্যক্তি ওনাকে এই প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন এই উম্মতের প্রথম ব্যক্তিকে এই উম্মতে নবী মোহাম্মদ উম্মত নাকি আদমারা ছিলাম হ্যাঁ কে বলছেন উন্মতের প্রথম ব্যক্তিকে আবু আল্লাহ পুরুষদের নিজের বাবার ওকে উনি জিজ্ঞাসা করেছিলেন এই কথার সুরাহ সাল্লাকে তখন তিনি জবাব দিয়েছিলেন এই যে এটা কেউ কেউ সন্দেহ করেছিল এটা কি আল্লাহকে দেখেছেন কিনা এই কনফিউজ এখানে জিবরিল আলিসের কথা বলা হয়েছে যে ওনাকে দ্বিতীয়বার তিনি মেয়ার প্রথমবার উপুকের মধ্যে দেখেছিলেন এরপরে এই মেরাজের এই ঘটনার মধ্যে এখানে অনেক কথাবার্তা যাদের মন ধার পরে আছে আল্লাহ তালার সঙ্গে দীর্ঘ সময় ব্যাপী আলাপ হয় কি আলাপ আলোচনা হয় কি জিনিস আসে হুকুম হাকাম আসে এগুলো আমরা শুনবো নেক্সট টাইম ইনশাল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তালা তো অভিজ্ঞান করলে